এদেশে জন্ম কত কত ঘ তাদের স্পর্শে হলো ধন্য মদের ভূমি, আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের পূর্ণ ভূমি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 জননির বক্ষে চাপা যে রক্ত ঝরা কখনো ভুলব না এই লাখো শহীদের চিতির ভূমি আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের পূর্ণ ভূমি